शुद्ध हर जो शर्त शर्त दुबु जी शर्तना जेमन नाम शर्तुजूद नामा नाम शर्त हिविल मुखी हुआ कि विलामुखी नाम पढ़ें तो हम ए मुख कर जानी सुनि तैनाव शर्त हेबास सतरे आवरा लज्जाइस्तान आवृत कर लज्जा स्तान ना डकें हाटुल ना डाकें রান খুলে যায় নামাজের অবস্থা নামাজ হবে না অনেক নামাজ উঁচা থাকে যেমন প্যান্টটা আর পেছন দিক থেকে লজ্জা স্থানে কিছু আসতো বা নাভির নিচে চলে যায় বা নাভির পিছন দিক থেকে যে গাছে চলে যায় তাহলে এইভাবে নামাজ হবে না যদি খুলে যায় তো লজ্জা আবৃত করা जुर लज्जा स्थान शर् मानी जो पा जाए हादी सही ना पा जाए हदीस सही ना सही बात शरु तहु मैं सही हादी शर्त शरुतुल हादी शर्ता पा आवश्यक मान प हाथाला हादीक हादी सही शर्त सूत्रा तर्जन कर द्वितीय बर्णन करी देर विश्वस्त हदल हवा विश्व फासेक ना का ना फासेक नाई पागल नागली हमालत দুর্বল এরকম না আচ্ছা অনেক সময় বর্ণনা স্মৃতি থেকে বয়ন করে না হাদিস বয়ান করছে কিতাব থেকে তাহলে কিতাবটা সুরক্ষিত থাকতে হবে জামাই জাম তুর কিতাব মুখস্থ রাখে তাহলে যেন ভালো করে মুখস্থ থাকে দুর্বল মুখস্ত নয় হাদিস মুখস্ত থাকলে আর যদি কিতাব থেকে বয়ান করে যাতে তার কাছে আর ও পাতা নম্বর ছিল না অথবা দুটো পাতা আরো বেশি করে ঢুকিয়ে দেশুলিপিটা আগের যুগে পাণ্ডুলিপির যুগ ছিল এমন না হয় কারণ এই আলোচনাগুলি চলছে ওই হাদিসের যুগের যেই যুগে হওয়ার কারণ তৈরি হয়েছে সেই অনেক সময় একজন মহাদেশ হাদিস বয়ান করে তার ছেলেগুলি সব দুষ্ট ছিল দুষ্ট ছেলে বাবার হাদিসের পাণ্ডুলিপি নিয়ে খেলাধুলা করে ওদের কি লিখে ঢুকিয়ে দিয়েছে আরেকটা নিজের পক্ষ থেকে এটাও মনে হয় হাদিস বয়ান করে দিল অনেক সময় প্রতিবেশী শত্রু বিদাতি প্রতিবেশী বিদাতি দেখছে যে এই মহাদ্দেশের হাদিস জাল যদি করতে হয় এই নষ্ট করতে হয় দু চারটা ওর যে महदेशा हेफते गोपन व्याधि मान विश्वस्त अधिक विश्वस्तर बिधित ना कर थबाप्य बकोधित ना बेखकित हादी शन क्षेत्र खामसा शर्त शर्त शून्य गोलजोग सृष्टि है शर्त पा जाए হাদিসের সনদ তো বিচ্ছিন্ন নয় সনদ এক অপরের সাথে মিলে আছে নামাজ সব ঠিক আছে কিন্তু স্মৃতি শক্তি দুর্বল হাদিস বয়ান করতে যে কি বলতে কি বলে তিল তাল করে ফেল তিল লিখা আছে ওকে তাল দিল আকার তাহলে সীতি শক্তি দুর্বল যখন হাস এরকম বেশ কিছু বর্ণনা করতো ওকে দেখে আমি দোকা খেয়ে গিয়েছি ওর কাছে হাদিস নিয়েছি দেখা গেল যে পরে ওর হাদিস গুলি জয়ি দুর্বল পচা ব্রেন তাহলে ওর হাদিসও নেওয়া যাবে না সেইটি শক্তিও মজবুত হইতে হবে যাতে করে যেটা বয়ান করছে সেটা ভালো করে মুখস্থ রাখে এর উদাহরণ বলছি না বিশ রাকাত তারা বিক্রি দিয়েছে হাদিস জাল হয়ে গেল না কোথায় ছিল রাত আর ওকে রিকাত বানিয়ে দিয়েছে রাতকে রাকাত বানিয়ে দিয়েছে তো এইরকম ভাবে যাদের স্মৃতিশক্তি দুর্বল যে সব হাদিসের বর্ণনাকারীদের তাদের দ্বারা জাল জৈফ হাদিসের ছড়াছড়ি হয়েছে অনেকের আকিদাই খারাপ জন্য বেদাতের সমর্থনে সে হাদিস গড়েছে ও নিয়তি খারাপ ও বেদাতের সাপোর্টে নিজে থেকে হাদিস গড়েছে মৃত্যু কাজ দাবদার জাল যারা এরা এদের হাদিস গুলো মহাদেশ মজুর জাল বলেছে জীবনে একবার মিথ্যা বলেছে প্রমাণ হয়ে গেছে একবার মিথ্যা বলেছে সব হাদিস আসবে কি করে ভরসা করবে বাকিগুলো ঠিক তার সহি কিতাবে বর্ণনা করেছেন তা আল্লাহ আব্দুল্লাহুফাম আবুখারি রহমতুল্লা ওস্তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ইউসুফ তিনি বলছেন কালা আখবরনা আমাকে সংবাদ দিয়েছেন মানে জানিয়েছেন जहरि थे वंशीयरिचय जोहर যেন কোন তিনি জহরি বলে প্রসিদ্ধ তার আসল নামে প্রসিদ্ধ নাম অনেক আইমাইকে নাম এরকমই আছেন যারা হয় উপনামে কুনিয়াতে প্রসিদ্ধ যেমন আবু হানিফা আবু হানিফাকে কিন্তু ওনার নাম যদি দু তিনটা চারটা দশটা নয় বিশটা পারবেন নতুন ভাইরা কিন্তু তার নাম মোহাম্মদ বাপের নাম আচ্ছা। তাই তাইমিয়া এর নাম কি বলতে পারে আবদুল হালিম বাপের নাম আহমদ আহমদিন আবদুল হালিম ইবিনে তাই তাইমিয়া তাই মিয়া তার দাদির নাম তাইমিয়া মিয়া মেয়েদের নাম দাদি খুব পণ্ডিত ছিলেন তো তাকে তার দাদির দিকে নিষ্পত্ত করা হয়েছে তার দাদি আলেমা ভালো আলেমা ছিলেন তিনি নাম আবদুল্লাহ আর ব্যক্তির নাম আবু কফা উপনাম তার বাপের নাম উসমান আবদুল্লা বিন ওসমান কেউ জানেন আবদুল্লাহ বিন ওসমান যদি বলি আবদুল্লাহ বিন প্রথম খলিফা ছিলেন তারপরে শাহাব জোহরিও তাবেই আর জুবাইবনে মুহাবি আর তার বাবা মুত বিন আদি তিনিও সাহাবি তার পিতা থেকে মানে জুবাইর থেকে জুবাইম মুসলমান সময় পাই লৌ নবীল বলেছেন লৌ কানল মুম বিন আদি হাইয়ান হাদি আদি নামকে সান্ত্বনা দিয়েছিলেন এবার তিনি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে খুব ফিরিয়ে নিয়ে আমি আশ্রয় যদি আজকে বেঁচে থাকতেন আর এই যে সরা পচা কা থেকে নিয়েছিলেন নবীলাম বদরের কাফের কৈদিগুলি কে বলছে এদের সম্পর্কে যদি আমার সাথে কথা বলতো তো আমি ছড়িয়ে এত সহজে সেই করেছে তাহলে ইসলাম কবুল করার আগে মারা গেছিল ইসলাম করার আগে মারা বা ইসলাম কবুল করার আগে যাই হোক মানে মোহাম্মদের বাপ থেকে মানে জুবাইর থেকে জুবাইর থেকে বর্ণনা করেছেন তিনি সাহাবি হ্যাঁ বলছেন তিনি সুরায় তুর পড়েছেন সব সময় ছোট সুরা পড়া এটি নবী সাল ইভেন কাইম রহমতুল্লাহ আলাই এই বিষয়টিকে ভালো করে উল্লেখ করেছেন কারণ আজকাল অধিকাংশ এমাম মনে করে যে মাগরেব মানে ছোট সুরা মগরীব মানে ছোট সুরা নেই কখনো কখনো বড় সুরা পড়াও बसर भाग छोट छोटी छोटे मौजूदा मिले अर्थात इमाम बुखारी शिक्षक अब्दुल्ला शिक्षक माले মালেকের শিক্ষক জোহরি হচ্ছে এই যে বর্ণনাকারীদের পরম্পরা সিলসিলা এটা এক অপরের সাথে জুড়ে আছে কোনো জায়গায় বিচ্ছিন্নতা নেই গ্যাপ নেই বিচ্ছিন্নতা মানে একজনকে পাইনি যার কাছ থেকে নিয়েছে তার নাম আউট করে দিয়ে যাকে পাইনি তার নাম দিয়ে বর্ণনা করছে মধ্যখানে একজনকে গ্যাপ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বিচ্ছিন্নতা আমার সাথে কারো দেখা হয়নি আর আমার সম্পর্কে বলছে যে উনি এ কথা বলেছেন নাও বলেছি উনি এ কথা বলেছেন তুমি আমি মাহমুদের কাছে শুনেছি তাহলে বলো যে আমি মাহমুদের কাছে শুনেছি মাহমুদ বলেছে শ বলেছে এটা হচ্ছে সনদ আর মধ্যখানে একে গ্যাপ দিয়ে আউট করে দিই মাহমুদ একটু ছোট না না না আমি বড় আমি বলেছি কিন্তু কেমন করে সাহেক এরকম বলেছেন একথা বললো শেখ এর কাছে আমি শুনেছি সাহেক বলেছেন তো বলেছি হয়তো ঠিকই কিন্তু কার কাছ থেকে শুনেছে শুনেছে অন্য লোকের কাছে আমার কাছে সরাসরি শুনে নি ও আউট কেন করলে ওর নামটা উল্লেখ করে বলতে ছোট শিক্ষকের কাছে যারা পড়াশোনা করে তারা ছোট শিক্ষকের নাম না ও বড়োর নাম এই ছোট শিক্ষকের নাম কি অনেক সময় সনদ করে দেয় সনদে মাঝে মাঝে হজব করে দেয় গ্যাপ করে দেয় এইটা যার কাছে শিখেছেন শুনেছেন তার নাম উল্লেখ করবে সনদ বিলে থাকতে হবে সনদ এর আছে কেন কারণ এর প্রত্যেকটি আন দিয়ে বর্ণনা করা হয়েছে যে কালা বলেন কালা হাদ আমাকে বয়ান করেছেন স্পষ্ট কিন্তু আন তা হতে যেমন ওইখানে বললাম যে শেখ বুলেছেন এ কথা বললো না যে শেখ এর কাছ থেকে আমি শুনেছি শেখ আমাকে বয়ান করেছেন এরকম বলব না কিন্তু আম দিয়ে বয়ান করলেও এখানে সনদ এক কপের সাথে মিলে আছে কারণ এদের এক অপরের সাথে সাক্ষাৎ আছে বরং এমাম মালিকের উস্তাদ ইন শাহাব জহরি এবং ইবনে শাহাব জহরি উস্তাদ মোহাম্মদ বিন সময় কাল পেয়েছেন কাল জামানা পেয়েছেন সুতরাং সনদ দেখানে মিলিত আছে এরা নিজের ওস্তাদ কে ছিল না মানে আউট করতো মুদাল্লিশ বলা হয় আমার ওস্তাদটা ছোট এর নাম উল্লেখ করলে কি আবার চিনবে আর বলবে যে ও মুখ কাছে তুমি পড়েছো না এটা বড় ওস্তাদের নাম ওপরের ওস্তাদটা আমার ওস্তাদের ওস্তাদ আছে ও খুব বড় ওর নাম হ্যাঁ এরকম অনেকের মধ্যে আছে সেজন্য ছিল না বেতন এর বর্ণনা কারি যতগুলি আছেন এমাম বুখারী ওস্তাদ আবদুল্লা ইউসু তিনিও বিশ্বস্ত ব্যক্তি এবং স্মৃতি শক্তি ভালো এমাম মালিক এমাম এমাম তিনি মহাদ্দেশ ইবনে শাহাবু জহরি পণ্ডিত করেছেন অপর পর্যায়ের তাবে মধ্যম তাবি যারা হয়তো কিছু কিছু সংখ্যক সাহাবির সাথে মোলাকাত করেছেন দশ বিশ পঁচিশ পঞ্চাশ জনের সাথে হাজার হাজার শত শত নাই কিন্তু দশ বিশটার সাথে তাবই সাহির যে বাল্য জীবনে ছ বছর সাত বছর বয়স ছিল তখন কোন এক সাথে দেখা হয়েছে বা দুই সাহাবির সাদে দেখা হয়েছে মনে আছে যে একজন সাহাবির সাদা হয়েছে এরা আছে তাবি এজন্য সবচেয়ে বড় তাবি বলা হয় সাইদ উদ্দাবে বলা হয় কাকে জানা আছে সাইদিন মদিনার ফোকাহ ছিলেন তাবিদদের মধ্যে অনেক বড় আলেম ছিলেন তবেইদির জামানায় তার মধ্যে একজন ছিলেন তো ইবনে সাহেব জহরি মধ্যম তাবে ইবনে সাহেব জহর দেখেন মোহাম্মদ থেকে বায়ান করছে। অনেক সময় তাবেই তাবে থেকে বয়ান করে এখানে মধ্যম ধরনের তাবেই তিনি সাহাবি দেখেছেন হয়তো কিন্তু বেশি সাহাবি বর্ণনা করেন আর এক তবেদ থেকে যারা ছোট মানে ছোট বাল্য জীবনে আট বছর ছিল তখন দু একটা সাহাবির মোলাকাত হয়েছে মানে তৃতীয় স্তরের তাব রহমতুল্লাহ আলি তো এই হাদিসের বর্ণনা সবাই বিশ্বস্ত উদুল এবং জাবেতন মানে স্মৃতি শক্তির দিক দিয়ে তারা ছিলেন বা যদি তারা বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তাদের ওপর কোন রকমের খারাপ রিপোর্ট ছিল না খারাপ দোষ ছিল না আবদুল্লাহুফাত মানে যারা তাদের কিতাবগুলি যে কিতাবগুলিতে এই কিতাব যেগুলো খুব সহজে যে কিতাবগুলিতে জানতে পারবো যেহাদ্দ তার জন্য হাফেজ আজকাল বেশি প্রসিদ্ধ সংক্ষেপ হইলে তাকরিব তহাজিব আর ওরচাইটি বিস্তারিত হলে তহাজিব তাহজিব মিজান তারপর ইমাম জাহাবির কিতাব আছে মিজানুল ইতেদাল এছাড়াও আরো বেশ কিছু কিতাব আছে অনেক কিতাব আছে এগুলো কিতাব থাকলেই মোটামুটি প্রাথমিক মধ্যম শ্রেণীর আলেমের কাছে এক খন্ডে এটা আছে দুই খন্ড পাওয়া যায় যদি থাকে পাঁচশো এই বর্ণাকারীগুলির অবস্থা কেমন সংক্ষেপে আবদুল্লাহুফকে মহাদেশে বলেছেন শেকাত মুতকেন বিশ্বস্ত এবং মুতকেন মানে অত্যন্ত মানে বলিষ্ঠ তার শক্তি। প্রখর মা ল এ মামুন হাফিসন লক্ষ লক্ষা হচ্ছে হ্যাঁ হাফেজ বা হাফেজ আমরা যে বলি হাফিজির বলেছেন তার মানে ভাববেন না যে কোরআনে ত্রিশ পার হাফিজ ছিল না এই হাফেজ মহাদিসের কাছে এবং হাফেজ ছিলেন হাদিসের মোত্তা আল্লাহ জালাল তিনি যে বড় পণ্ডিত মানুষ ছিলেন এর উপর ইতিফাক রয়েছে মানে চার নম্বরে এই হাদিস সাজ নাই হাদিস সহি হইলে সাজ হইতে হবে মানে এই হাদিস সে বিরোধী কোন হাদিস নাই যে না নবী সালাম সুরাতুর পড়েননি এরকম যদি আর সুরাত এরকম হয়তো তাহলে সাজ হয়ে না সাজ নাই এদের কেউ বিরোধী পাওয়া যায়নি ইজলাম এই হাদিসের বিপরীত এমন কোন শক্তিশালী হাদিস আসেনা সুরাতুর হা মানে পাঁচ নম্বরের শর্ত কি ছিল যে কোন যেন গোপনীয় রোগ ব্যাধি না থাকে যে সব রোগের কারণে হুকমহু কোন হাদিস সম্পর্কে জানলেন যে হাদিস সহি জানতে পারলেন যে রফুল এদেনের হাদিস সহি আপনার উচিত কি এখন বলছে যে অহুকহু হুক মহুবুল আমল বিহি তার উপর আমল করা উচিত সে হাদিস বর্ণনা করবেন সে হাদিস এ প্রচার করবেন সে হাদিসের দিবেন সর্বসম্মতিক্রমে ওর উপর আমল করা খরচ হাদিস সহিজ বা এই ধরনের বড় সুরা মা দেবে পড়া যায় কেউ যদি এর বিরুদ্ধে দেয় मत नए बर जरूर गण्य कर पंडित पंडित सही अमल फुज हुजाज कारण ये शरियत अकाट्ट दलिल जो सही सूत्रे प्रमाणित हो गलम थी ये शरियत दलिल তারকুল আমাল বিহি যে ওর উপর আমল ছেড়ে দেবে নানা করা যাবে না এত বড় সুরা পড়া যাবে না আজকাল এটা চলবে যেমন হাদিস হাজি হাদিস যে তোমরা মহিলাদেরকে মসজিদ যেতে নিষেধ করিও না আচ্ছা না এইরকম বাহানা নয় আপনি দেখছেন আমার স্ত্রীর চরিত্র করবো না তারাই পড়ার নাম দিয়ে যাবে তারাই পড়তে গিয়ে ঘটনা ঘটে এইরকম অনেক ঘটনা এরকম হয় তারাই পড়তে এই গেট দিয়ে ঢুকেছে ওর ভাই ঢুকলো এই গেট দিয়ে ছেড়ে যুগ জমানা খারাপ মসজিদ বলে না না না আমি যেগুলো খারাপ চলবে না এত যুগ জমানা খারাপ হয়ে যায়নি যে রাস্তা একটা ভালো মহিলা চলতে চাই ভালো তারপরে একবারে ট্রেনে উঠিয়ে চলে যাবে সাথে যান জান মসজিদের গিয়েসজিদের যদি ফাজাইল আমল না করতো আর কোরআন হাদিসের তফসির সহি কথাবার্তা পড়তো তাহলে ফিতনার আশঙ্কা যদি না থাকে যার বাড়িতে যাচ্ছে সেখানে ফিতনার আশঙ্কা নেই তাহলে যা যা মহিলারা মহিলাদেরকে যেভাবে খুলে বলতে পারবে পুরুষ মানুষ বলতে পারবে না আমার দ্বারা ওইটা হবে না হয়তো আমার সামনে মহিলাও লজ্জা করবে আর আমাকে বলতে মহিলা মহিলাকে খোলা খুলি তাহলে মহিলাদের মাসলাম কিন্তু তার আগে আলেমা হইতে হবে মহিলারা নিজেও কিছু এলেম রাখে না আজকালকার বুড়ারা যেমন চিল্লাই যাচ্ছে ওইরকম কিছুই জানে সারা জীবন হারাম কাজ করলো আর কিছু যা বলছে চললাম কি শিখাবে তবলিগুলো তবলি মানে প্রচার কি প্রচার করবে না আপনি জানেন না কিছু আগে এলেম রাখতে হবে যারা আলেম তারা প্রচারে যাবে আর প্রচার করবে কি আল্লাহ রসুলের কথা ফাজাইল আমলের কথা শুধু নয় কারণ ফাজাইল আমলে বহু আছে বহু মিথ্যা কাহিনী আছে বহু ইসলাম বিরোধী আছে কবর থেকে হাত বেরিয়ে চলে আসে কবর থেকে সালামের আওয়াজ আসে হ্যাঁ সুতরাং এই কিতাব নয় যে প্রচলিত তবলি নেসা বা ফাজাইল আমল পড়া হয় এর প্রচার করতে যাবে না কিন্তু কোরআন হাতে যদি নিয়ে যায় এটা বোখারির কিতাব বাংলা বোখারি নিয়ে যাচ্ছে रोग कुल, कुल खानी मान कुल पढ़ा खानदान मान फार्सी जरा पढ़े तो खानदान खानी कुलखानी मान कुल पढ़े विदात करें মৃতের নামে কুলখানি করে কুলখানি যেগুলি আসছে নাঙ্গাল মানে তো গরিব হয় কাঙ্গাল উর্দু ভাষা কাঙ্গাল মানে গরিবকে বলে কাছে মৃতের নামে খাবার ভোজ করা বিধাতি ফাতে হা খানি এসব বিধাত এমনি দাও কিন্তু মৃতের নাই আপনি দেশে গেছেন খাওয়াবেন দেশবাসীকে এলাকাবাসীকে খাওয়ান গরিব দুঃখী সবাইকে খাওয়ান বিয়ে করেছেন খাওয়ান বা এমনি আমার মানে ছেলে হয়েছে আগি কার বস্তু খাওয়াবো খাওয়ার অসুবিধা নেই ভালো কথা তখন শুনবেন আর আগের যেগুলি প্রত্যেক বছর বক্তব্য আছে শুনবেন সিডি তো আছে অডিও তো আছে আর যদি না নিতে আমার কাছে আসবেন আমি ফিরি দেবো আপনার দুই তিন রিয়ালি লাগবে না অডিও সিডিও শোনা যাবে সিঁড়ি শোনা গেলে নিচে সিডি পাবেন মিলাদের ওপর সিঁড়ি আছে আর দুই তিন মাস পর মিলাদ মানে জিনিস বলিষ্ঠ করা তিনি বলিষ্ঠ স্মৃতিশক্তির শক্তির দিয়ে তিনি বলিষ্ঠ সেকাতুন মুতকেন হাফেজুল মুতকেন এগুলি মহাদেশিনের তার যারা বলিষ্ঠ ব্যক্তি ভালো পণ্ডিত যাদের স্মৃতিশক্তি মজবুত তাদেরকে মুতকেন বলতে যারা যারা বড় ইমানদার তাদেরকে সেকাতুন বলতেন এরহারযোগ্য